সুরত উদ্দোহা আউদিনা শৈতওয়ানুরজিম বিসমিল্লাহ রহিমানুর কসম দিনের আলোকের ওয়াল্লা রাত্রির ইদা সাজা যখন প্রশান্ত হয় মা আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি ওয়ামা কলা এবং আপনার প্রতি বিরূপ প্রভু আল্লাহ অনন্তর আপনি তা পেয়ে সন্তুষ্ট হবেন আলামিদ কা তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন আর আল্লাহ আপনাকে পেয়েছিলেন। দলান শরীয়ত হতে বেখবর ফাহাদা অনন্তর আপনাকে পদ দেখিয়েছেন ওয়াবা জাদাকা আর আল্লাহ আপনাকে পেয়েছিলেন আলান সম্বলহীন ফ আগুনা অতক্ষর সম্পদশালী করেছেন ফাহাম্মাল ইয়াতিমা অতএব আপনি ইতিমের প্রতি ফালাতাকার কঠোরতা করবেন না বা আম্মা সা ইলা আর ভিক্ষুককে ফালাতানহার ভর্ৎসনা করবেন না বা আম্মা রব্বিকা আলোচনা করতে থাকুন